আলহামদুলিল্লা কিছুক্ষণ বিরতির পর পুনরায় আমাদের আলোচনা শুরু করছি তো আমি যেই কথাগুলো বলছিলাম মূলত এটা এই আয়াতগুলোতে मुसलमान आंतर्जा सम्पर्क विधि दिए मुसलमान साथर मुस्रण सम्पर्क है ये कथाटाई বলা হয়েছে গতকালকের আলোচনায় তো এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহ পাকসুবাহালা প্রথমত কাফের মুশ্রিকদের সাথে যেসকল সাময়িক চুক্তি ছিল যার একটা মেয়াদ ছিল সেই মেয়াদ ভিত্তিক চুক্তিগুলোর মধ্যে যারা চুক্তি দাঁড়িগণ চুক্তি লঙ্ঘন করে নাই এর চুক্তির বিপরীত কিছু করে নাই তাদের ছাড়া বাকি সকলের সাথে সকল চুক্তি নাকচ করে দিয়েছেন আর এই আয়াতগুলোকে ভবিষ্যতের জন্য এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কাফের মুর্শিকদের সাথে কোন ধরনের স্থায়ী চুক্তি কক্ষ করা সম্ভব নয় আর না করার পিছনে কারণগুলো হলো কাফের মুর্শিকটা নিজেরাই কারণ তারা কোনদিনই তোমাদের সাথে চুক্তি করলেও কোনো লাভ নেই তারা সুযোগ পেলেই এটা কোনো মর্যাদা রক্ষা করবে না এই কারণে কাফের মুশ্রিকদের সাথে সম্পর্কটা দুনিয়ায় হবে শুধুমাত্র যুদ্ধের সম্পর্ক তাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে সম্পর্ক হবে একটা সেটা হল শত্রু তার সম্পর্ক সেটা বন্ধুত্বের নয় তাদের সাথে সহ সম্পর্ক নয় তাদের সাথে সম্পর্কটা হবে যুদ্ধের ময়দানে এবং তারা এই জমিনে কখনো নিরাপদে বসবাস করুক আল্লাহ করেন নাশিদদের অবস্থান এই নিরাপত্তার পথে সবচেয়ে বড় অন্তরায় বাধা সেই বাধাকে অপসারণ করার উপায় হলো মাত্র যুদ্ধ করা এই কাফের মুর্শিদদেরকে जे खुजेटे आल्ला चूड़ान नीति दुनिया काफे मुस्किक दे साथ मुसलमान सम्पर्क हलो एक बिथित सम्पर्क যখন তাদেরকে তোমরা হত্যা করবে অস্ত্র দিয়ে তাদেরকে দমন করবে সেই অবস্থায় যদি তারা ভুল বুঝতে পারে তাদের শীত এবং কুফরি তারা ছেড়ে দেয় আর ই অপরাধের জন্য এতদিন যে তার শীত কুফরি করছিল এর জন্য তবা করে ইমান আনে তারা সালাদ জাকাত আদায় করে তাহলে তো তারা তোমাদের দিনই বাই যদি তারা কুফরি ছেড়ে দেয় তবা করে ইসলামের পথে চলে আসে আর আসার পর ইসলাম যে তারা গ্রহণ করেছে এর প্রমাণস্বরূপ তারা তোমরা তোমাদের মতোই তারা সালাত সালাদায় করবে তোমাদের মতোই তারা টাকার দিবে যদি করে তাহলে তারা তোমাদের যাবে কে আগেই মানালো আর কে পরেই মানালো আল্লাহর কাছে তখন এর কোনো তফাৎ থাকবে না আগে ইমান আনয়নকারীগণ আর এই পরে ইমান আনয়নকারীগণ এর মধ্যে আর তফাত থাকবে না তারা তোমাদের ভাই হয়ে যাবে তোমরা যেইভাবে নিরাপত্তা পাচ্ছ যেই ভাবে তোমরা যুদ্ধ অভিযান সমূহ থেকে যে গনিমতের মাল আসছে তার অংশ ভাগ তোমরা পাচ্ছ তখন তারাও পাবে কারণ তারা তোমাদের দলভুক্ত হয়ে যাবে কিন্তু তারা কখন আসে এই কাপের মস্মিকরা যুদ্ধ ছাড়া আসে না মায় দেওয়া ছাড়া আসে না তাদের পথটাকে সংকীর্ণ করে না দেওয়া পর্যন্ত আসবে না তাদের জীবনকে একবারে সংকট অনাক করে দিলে পরে যখন থেকে আর বাঁচার উপায় নাই তখন তারা উপলব্ধি করার চেষ্টা করে তাহলে এই দিন হয়তো সত্যই জানার চেষ্টা করে বুঝার চেষ্টা করে উপলব্ধির চেষ্টা করে যে ইমানদারগণ দুর্বল হলেও কম হলেও সংখ্যায় কম হলেও তারা আল্লাহ সাহায্যের উপর ভরসা করে তার যুদ্ধ করার কারণে তারা বিজয়ী হয়েছেন তখন তারা একটা আল্লাহ সাহায্যের কারণে যে তারা বিজয়ী হয়েছে আর উপলব্ধির মধ্যে শেষ পর্যন্ত সে অনুশোচনা পয়দা হয় তাদের ভুল ভ্রান্তির জন্য তখন তারা তবা করে ইমানের পথে ফিরে আসে আর যখন তারা ইমানের পথে ফিরে আসবে তখন তারা নিজেরা মূলত তোমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহাকুবাহ মূল যে জিনিসটা নিয়ে আসছেন যে প্রধান তার ডিউটিটা কি দায়িত্বটা কি সালাদ কায়েম করা সে করবে সে নিজে পরিপূর্ণ সালাতের পাবন্দী হবে এবং সালাতের প্রকৃত হক এবং মর্যাদা সমাজে যাতে অক্ষুণ্ণ তাকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয় তোর জন্য সকল দায়িত্ব সে পালন করবে সালাতের অমর্যাদা হয় এমন কোন ধরনের তৎপ্রতা যাতে সমাজে কেউ চালাতে না পারে যদি কেউ করে তাকে সম্পূর্ণ প্রতিরোধ করবে আর জাকাত প্রদান করা তার সম্পদ থাকলে সে জাকাত দেবে আর না তাকেও জাকাতের সে দায়িত্ব পালন করবে যে জাকাত আল্লাহর ফরজ বিধান এই সমাজে যাতে জাকাত তার ফরজ হিসাবে সুপ্রতিষ্ঠিত থাকে জাকাতের এই মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোন ব্যবস্থা যদি থাকে সেটাকে নির্মূল করবে এই সালাদ এবং জাকাত আল্লাহর পক্ষ থেকে এমন দুইটি বিধান যে দুইটি বিধানকে আল্লাহ পাশুহানা ইমান আনার পরেই ফরজ করে দিয়েছেন ইমান আনার পর প্রতি মানুষের প্রতি সে ইমান আনার পর এই দুইটি বিধান হল তার প্রধান ফরজ এবাদত কারণ এই দুইটি ফরজের ক্ষেত্রে যে হুকুমটা দেওয়া হয়েছে কামতে সলাপ অর্থ সালাবকে প্রতিষ্ঠিত করা অর্থাৎ যেই জনবসতিতে মুসলমানরা থাকবে সেই বসতিতে যাদের উপর সালা ফরজ যে সকল ইমানদার নারী পুরুষ যাদের উপর সালা ফরজ কোনো উজোর নাই যেমন শিশু নাবালক আর পাগল আর উজর গস্তা নারী এছাড়া সকলের উপর সালা ফরজ এই ফরজ সালাত যদি কেউ ছেড়ে দেয় তাকে বাধ্য করা হবে সালাতের প্রতি কোনো অবহেলা কেউ করতে পারবে না সালাতে অবজ্ঞা যদি কেউ করে তাকে ধরতে হবে ছাত্রী দিতে হবে সালাত যদি কেউ আদায় না করে ছাত্রছাত্রীকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে ইমামদের এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে ইমাম শাকি রহমতুল্লাহি বলেছেন তাকে তোমরা হত্যা করে দিল সালাত ছেড়ে দেওয়ার কারণে তাকে হত্যা করো কেন তিনি বলছেন তর্কু সালাতে কুফরুন সালাত ছেড়ে দেওয়াটা হলো কুফুরি আর যে সালাদ ছেড়ে দিল সে মোরতাদ হয়ে গেছে হয়ে গেছে এই তাকে হত্যা করে গেল আবু হানিফা একটু তাকে গ্রেফতার করো সালামের তাকে ছেড়ে দাও নতুবা এই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে দাও ইমাম আহমদিনাম্বল এবং মালিকও স্পষ্টভাবে এই ফতোয়াই দিয়েছেন যে যে সালাদ ছেড়ে দেয় তাকে হত্যা করো তাহলে যে ব্যক্তি সে দবা করে ইমান আনবে তার উপরে ডিউটি অন্য মুসলমানদের মতো ডিউটি হয়ে যাবে সে নিজে যেমন আদায়কারী হবে। পরিপূর্ণভাবে জামাতের সাথে সালাত আদায় করবে সকল মুসলমান যাতে সালাদ নির্বিঘ্নে আদায় করতে পারে সেটাকে নিশ্চিত করবে এবং এপথে প্রতিবন্ধক যা আছে সেটাকে নির্মূল করার জন্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে আর অনুরূপভাবে ভাবে জাকাত যাদের উপর জাকাত ফরত হয়েছে তাদের কাছ থেকে জাকাত ইনসাবভিত্তিক জাকাত তাকে নিয়ে আসতে হবে এই জাকাত কোনো ধনী ব্যক্তির দান বা অনুগ্রহ নয় এটা বাধ্যতামূলক বাদে তার কাছ থেকে নিয়ে আসতে হবে